শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি पर्व में जातीपूर्व आलोचना कर नाम गुणवल आल्लाहर नाम कि सूत्र उल्लेख कर बाकी गेटर गुणावल किस সেগুলো জানলে আর এই নাম গুণাবলীর কোন ত্রুটি থাকতে পারে না যে পরিপূর্ণ পর্যায়ের এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলেন সৈরেনম্বর আয়তেুল অর্থাৎ আল্লাহ শানুর জন্য যে পরিপূর্ণ বৈশিষ্ট্য যে সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আর কোনো এর থাকতে পারে না আলা কোনোস্ব সর্বোচ্চ এবং স সবচাইতে পরিপূর্ণ গুণ একমাত্র আল্লাহর জন্য গুণ বৈশিষ্ট্য সব একমাত্র আল্লাহর জন্য তাইলে আল্লাহর যে গুণাবলী রয়েছে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 এই কুরাণ এবং শূন্যের মধ্যে আপনার যে গুণাবলী আমরা পেয়ে যাই সেগুলোর উপরই আমরা নির্ভরশীল হব অর্থাৎ আল্লাহর জন্য সাব্যস্ত করতে গেলে গুণাবলী সেগুলোর উপর নির্ভরশীল হব আর বাড়তি কখনো এর চাইতে আমরা বলতে যাব না আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে যাব না যেটা কোরআন শুনতে নেই অথবা সেগুলো যেগুলো আসে সেগুলোর মধ্যেও ঘাটতি করব না যে কোনো একটা বাদ দিয়ে দেব হুম কারণ সেখানে বুদ্ধির কোনো সুযোগ নেই কারণ যেখানে আল্লা গাইবের ব্যাপার যা আল্লাহকে আমরা দেখছি না সুতরাং সেগুলা কোরআন হাদিসের উপর নির্ভরশীল হওয়া ছাড়া উপায় নেই এখন আমরা যখন বাস্তব বাস্তবের দিকে আমরা দেখতে চাই সমাজের দিকে তাকাই তখন আমরা দেখব আল্লাহর জন্য এমন কিছু আপনার গুণাবলী সাব্যস্ত করা হচ্ছে যেটা আল্লাহর কোরআন এবং খাদিসে উল্লেখিত হয়নি কোরআন হয়নি বরং এটা মানুষের ধারণাগত এগুলো সাব্যস্ত করা হয়েছে সুতরাং এই জাতীয়গুলা এই গুনাগুলিকে সাব্যস্ত করা আল্লাহর জন্য জায়জ নেই সেটা আমাদের জেনে রাখতে হবে যেমন একটা হচ্ছে আল্লাহর কান আছে এই কানের যে গুণ হ্যাঁ এটা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 হম এরকম আমরা কখনো শব্দ বলতে যাবো না কারণ এই জাতীয় কোনো লুকায়িত শক্তির কথা হ্যাঁ আল্লাহ জানা যায়নি আল্লাহর ব্যাপারে এবং আরেকটা হচ্ছে আল্লাহর ব্যাপারে অনেকে বলে যে মহান দেশুল তিনি আপনার প্রকৌশলী বিশ্বের প্রকৌশলী এরকম মহান হিসেবে হ্যাঁ বলাও আল্লাহ গুণ হিসেবে বলা মুশকিল কারণ এগুলো কোরআন শূন্যতে আসেনি এরকম দার্শনিকরা বলে থাকে আল্লাহকে আল আখলুল ফল আল্লাহর গুনাবলী উল্লেখ করতে গিয়ে অথবা আল আখলুল মুদব্বের যে কার্যকরী একটা হ্যাঁ মেধা বা ব্রেন এবং আপনার পরিচালনা পরিচালনকারী একটা ব্রেন যে আকল ফল এবং আখল মুদব্বের বলে না সেটা আমরা বলতে পারি না এটা দার্শনিকরা তৈরি করেছে কোরআন এবং শূন্যের মধ্যে নেই সুতরাং আমরা সেটা মানতে পারি না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 হম আল্লাহ যে নাম ঠিক করেননি হম সেটা আমরা কেন সেই নাম হ্যাঁ আল্লাহকে দিয়ে ডাকব আল্লাহর নাম ছড়িয়ে দিবো যেমন দৃষ্টান্ত আমরা দিচ্ছি যেমন আল্লাহর একটি নাম কোরআন আলিম সেখান থেকে আমরা একটা গুণ পেয়ে যাই সেটা হচ্ছে আল্লাহ জানার গুণটা আলিম মানে হ্যাঁ জ্ঞানী সুতরাং এখান থেকে জ্ঞানের আপনার কি পরিচয় মিলে এরকম ভাবে আল্লাহর একটি নাম রয়েছে আল ফেরিম্যা সেখান থেকে আমরা করম হ্যাঁ কারাম শব্দ পেয়ে যেতে পারি কারাম একটা গুণ দান দান করা হম দানশীল হওয়া এটা একটা গুণ হয় আল্লাহ আরেকটি নাম কোরিয়া সর্বশ্রোতা হ্যাঁ তিনি শ্রোতা সুতরাং এই এখান থেকে আস্তান মানে শ্রবণ শক্তি সেটা আমরা পেয়ে যেতেছি সুতরাং যে কোনো নাম সেটার থেকে একটা গুণ আমরা বের করে নিতে পারছি এরকম ভাবে হম আল্লাহর নাম ख्याल रखते जमन आल्लर गुण हिसेबी कुरान मेदी कलम कथा बोला कलम शब्द इसके आल्ला के, के मुद्देकालीम बोलते এরকম ভাবে আল্লাহর গুণ হিসেবে কোরআন হাদিসে এসেছে এরাদা হ্যাঁ যে ইচ্ছা করা কিন্তু আমরা আল্লাহকে মুরিদ বলতে না মুরিদ বলে আল্লাহকে আহ ডাক দিতে পারিনা এরকম ভাবে আল্লাহর কি আছে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 যেটা আছে অর্থ আরব যেটা অর্থ জানা আছে সেইভাবে আমরা বিশ্বাস করব কিন্তু ধরণ ঠিক করতে যাব না হম ধরনের ব্যাপারে এটার মানে হচ্ছে যে এগুলোর অর্থ আরবি ভাষার মধ্যে জানা আছে এবং সুস্পষ্ট এতে কোনো সন্দেহ নাই। তাতে কোনো কি অস্পষ্টতা নেই কিন্তু এগুলোর ধরন কিন্তু আমাদের অজানা সাধ্যের মধ্যে নেই হ্যাঁ তবে অর্থটাকে আপনার আল্লাহর কাছে সফর্দ করলে চলবে না কারণ এটা আমরা বুঝতেছি মানে সাথে সাথে যারা আরবি জানে তারা বুঝে ফেলে হুম এটা এই ব্যাপারে একটা সুন্দর শব্দ আছে যে আপনার সুন্দর একটা আপনার বাক্য শালীন দিকে পাওয়া যায় বিশেষ করে এই যে আপনার সূত্র বলা হয়েছে সূত্রের ক্ষেত্রে এই আপনার উদ্ধৃতিটুকু সেটা আসছে মালিক আনাস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 তারপরে তিনি তাকে বললেন সুন্দর একটু চিন্তা করে উত্তর দিলেন যেটা এই সূত্রের ক্ষেত্রে সবচেয়ে যোগ্য এবং সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে হম তাহলে যারা বেদাত যারা যাদেরকে মুসা বলা হয় যে তাদের খপারে করব না সেটা হচ্ছে তিনি বলছিলেন আল ইস্তেবা ও গাইজুল্লাহ যে ইস্তেমা সমনন্ত হওয়া সেটা কিন্তু অপরিচিত নয় হ্যাঁ মানে অজানা নয় এটা আমরা বুঝি আরে ভাষা থেকে কিন্তু আল্লাহকে তবে এটাকে এটার উপর ইমান বাধ্যতামূলক ও সুয়ারু আনুবেদাহ এবং এটা ধরন সম্পর্কে প্রশ্ন করা বেদাত সুতরাং যে ধরন সম্পর্কে প্রশ্ন করে মনে করবেন বেদাতই চিন্তে তার মাথার মধ্যে রয়েছে কিন্তু এগুলোর অর্থ আবার যেগুলোর যারা অস্বীকার করে তারা যে আল্লাহর জন্য যদি আমি হাত আসে বলে তাইলে মানুষের হাতের মতো হয়ে যেতে হবে না তাইলে সে প্রথমত মুসা পর্যায়ে যায় তারপরে সে মফতেলের পর্যায়ে চলে যায় না আপনাকে অর্থ যেইভাবে আসে সেটা বুঝতে হবে